মানবতা সমাধানো হ আহমদুলিল্লা রবি সঈদুল মরসাল নবীনা মোহাম্মা আজমাইন আমি মন্ডোলি আমরা তফসির করবো সুরাব সুরায় তাগা বন এই সুরায় আঠারোটি আয়াত রয়েছে আর এই সুরার নাম সুরায় তাগন এই জন্য যে এই সুরার আয়াত নম্বর নয় আল্লাহাকন শব্দটি উল্লেখ করেছেন তাগাওয়ার মানে হচ্ছে হার জিত গাভান মানে হেরে যাওয়া আর তাগাওয়ন মানে দুই পক্ষ থেকে হার জিতের চেষ্টা করা একে অপরকে হারাবার চেষ্টা করা তাগাওয়ন এই রকম ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতিকে গাবান বলা হয় যে ব্যবসায় লস খেয়ে যায় মার খেয়ে যায় এই ব্যবসায়ী মার খাওয়াকে গাভান বলা হয় আরবি ভাষায় তো এই শরীরের নাম তাগা বন ক্যামতের দিন হারজিতের দিন হবে ইয়ৌমুত্তাগা বন ক্যামতের একটি নাম হচ্ছে ইয়মুত্তাগাবন হারজিতের দিন কাফের মুশ্রিক হারবে মোনাফিক হারবে পাপিষ্ট হারবে যারা ফরোজ অজেব ছেড়েছে তারা হারবে আর যারা কাবিরা গোনা করেছে তারা হারবে আর মমিনরা জিতবে মমিনরা দুনিয়ায় দুর্বল ছিল ওখানে গিয়ে জিতবে ওর কাফেরদের ওই জান্নাতন এই জায়গাগুলি তাদের আয়ত্ত আসবে তাদেরকে আল্লাহ পাকে দিয়ে দিবে যে জায়গাগুলি তো ওদের জন্য রেখেছিলাম নাজিল হয়েছে শুরু করে তফসির আল্লাহের সাদ করেছেন আকাশ সমূহে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ পাকে তসবিহ করে থাকে লাহুল মূলক রাজত্ব একমাত্র তার ওয়ালাহুল হামদো সমস্ত প্রশংসা তাঁর আল্লাহ তিনি বা এবাদতের দলিল প্রমাণস্বরূপ যিনি সৃষ্টিকর্তা তিনি এবাদত পাওয়ার যোগ্য উপাসনা পাওয়ার যোগ্য আর যারা সৃষ্টি করেনি তাদের জন্য আবার সেচ দেখ হবে তাদের কাছে কেন ফরিয়াদ হবে সেটা হইতে পারে না এই বিষয়টা বুঝলেই খুব সহজে মানুষ বুঝে যায় যে যারা কিছু না পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ দিয়েছেন সে আল্লাহ পাকেন এ বাদাত করবো আল্লাহ পাকি কাকুম আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিন কুম কা অতপর আর তোমাদের মধ্যে কিছু কাফের হয়েছে থেকে মানুষকে দুই ভাগে ভাগ করেছেন একদল মমিন হয়েছে একদল কাফের হয়েছে তৌহিদের ভিত্তিতে মানবজাতি দুই ভাগে বিভক্ত হয়েছে তৌহিদকে যারা মেনেছে প্রতিষ্ঠা করেছে তারা হচ্ছে মমিন বিশ্বাসী আর যারা তৌহিদকে নষ্ট করেছে এই তৌহিদ না মানার ভিত্তিতে তাদের নাম কাফের হয়েছে তাহলে মানুষকে আল্লাহাক এলাহ ইর ভিত্তিতেই ভাগে ভাগ করেছেন যারা আল্লাহ এলাহ ইহ বলেছে আল্লাহ ছাড়া শুধু মন্ত্র বলা নয় আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই তারা হচ্ছে মহমিন আর যারা বলছে আল্লাহ ছাড়া অনেক উপাস্য আছে তারা হচ্ছে কাফের এইভাবে আল্লাহাক ভাগ করেছেন আল্লাহ মা তালুনা বসির এবং তোমরা যা কিছু করো আল্লাহ পাক সবকিছু দেখেন আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন সত্যিকার উদ্দেশ্য সৃষ্টি করেছেন আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য এমনি সৃষ্টি করেননি এই জমিন তোমরা আবাদ করবে আর এই জমিনে আল্লাহ পাকের এবাদত করবে সির করবে না আল্লাহর জমিনে থেকে যদি সির করে আপনার বাড়িতে থেকে আপনার চাকর যদি অন্য লোকের কাজ করে দেয় ডিউটি করে আসে খেতে দেবেন না বেতন দেবেন কিন্তু আল্লাহ রহমুর রাহিমে কাফের মুশ্রেকও খেতে দিচ্ছেন পাপিষ্টকে খেতে দিচ্ছেন বিরোধীকেও খেতে দিচ্ছেন শত্রুকেও খেতে দিচ্ছেন সুহান আল্লাহ অসৌর আল্লাহ পাক তোমাদের আকৃতি দান করেছেন মাতৃগর্ভে আল্লাপাক আকৃতি দান করেছেন একশো দিন যখন হয়ে যায় তখন আত্তা দিয়ে দেওয়া হয় আর ধীরে ধীরে আকৃতি হাত পা চোখ যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহাক কিভাবে ভিতরে যে কত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আল্লাহ পাক সব কিছু দান করেন আহসানকম এবং তোমাদের আকৃতিকে খুব সুন্দর করেছেন মানুষ পৃথিবীর সবচাইতে সুন্দর দেখতে হবে তার কাছে আর যা তোমরা গোপন করো আর যা প্রকাশ করো তাও আল্লাহ জানে সবকিছু জানে আল্লাহ আলিম বেজাতি সদুর এবং আল্লাহাক রবুল আলিম অন্তর বিষয়াদি সম্পর্কে পূর্ণরূপে অবগত আল্লাহ সব জানেন তিনি অন্তর জানে অন্তরে তাহলে যে উদ্রেক হয় কোন কথার কোনো কাজের ভালো অথবা মন্দ তাও আল্লাহ জানেন আল্লাতে কু নাবলাহরমিন কাবুল আল্লাহ পাক তারপরে বলছেন যে তোমাদের কাছে ওইসব লোকদের সংবাদ কি আসেনি যারা কুফুরি করেছে এর পূর্বে ইতিপূর্বে যারা কুফুরি করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন মক্কার আর মদিনা মুনাফিকদেরকে আর আশেপাশে সব কুফরি শক্তি ছিল সেগুলিকে সম্বোধন করেছেন এই দিয়ে আর কেয়ামত পর্যন্ত যত অবাধ্যরা আসবে তাদেরকে এই দিয়ে সম্বোধন করেছে আলামিয়া তেক নাবাউল নাজিনা ক্যাফারুমিন কাবুলো তোমাদের কাছে ওই সব জাতির সংবাদ বা বলি সম্পর্কে কোনো জ্ঞান আসেনি যারা ইতিপূর্বে কুফরি করেছে এর আগে যেসব অবাধ্য জাতিকে কুফোরির কারণে আল্লাহ ধ্বংস করেছেন লুত আর ইসলামের জাতি তারপরে তাদের মন্দ কর্মের পরিণতিও তারা আসাদন করেছে শাস্তিও পেয়েছে ও আজাবন আলিম এবং তাদের জন্য মর্মান্তিক আজাবও রয়েছে আখের শাস্তি তো রয়েছে কারণ কুফুরের ওপর গিয়েছে সিরকের ওপর গিয়েছে সুতরাং চিরকাল জাহান নামের শাস্তি তাদের হইতে থাকবে কখনো যারা চিরকালের হইতে থাকবে এই জন্য যে বিয়ান্না হকলাই না তাদের কাছে রাসুলগন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আল্লাহাখের কিতাব নিয়ে এবং মজেজাত নিয়ে এসেছে ফা তখন তারা বলতো না। আরে মানুষ আমাদেরকে আবার রাস্তা দেখাবে আমরা তো মানুষ তোমার কথা কেন শুনবো ফা রসুতরাং তারা অস্বীকার করেছিল অমান্য করেছিল আর বিমুখ হয়েছিল ওস্তা আল্লাহ তখন আল্লাপাক বেপরোয়া হয়ে গেছিলেন আল্লাহ তাদের কোনো পরোয়া করেনি মানবে না ফিরে যাবে তোমাদেরকে সতর্ক করে দিলাম যেহেতু না জানিয়ে শাস্তি দেব না কিন্তু তোমরা মানবে না আল্লাহ কোনো পরোয়া করেন না আল্লাহর কি অসুবিধা হয়ে যাবে আর আর কোনখানে সংকীর্ণতা চলে আসবে ওস্তাখান আল্লাহ আল্লাহ তখন বেপর হয়ে গেল আল্লাহ গানিউন হামিদ এবং আল্লাহ পাক হচ্ছেন অভাব মুক্ত প্রশংসিত আল্লাহ পাক একটি নাম আল গানী একটি নাম হচ্ছে আলহামিদ জামাল কাফেরদের ধারণা যে তাদের পুনরুত্থান হবে না তাদেরকে ওঠানো হবে না কেয়ামত হবে না কাফেররা এই সম্পর্কে হয় ঘোষণাই করে অস্বীকার মানেই না আর না হইলে ভ্রান্ত ধারণা আছে ওখানে আছে তারা তো আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আখেরাত তারাও এতে সামিল ভ্রান্ত ধারণা এইরকম যাদের অস্পষ্ট ধারণা জন্মসূত্রে মুসলিম অস্পষ্ট একটা ধারণা আছে শুনি সবাই বলে জালসা হলে ওয়াজ মহিল হলে দর্শক শুনেছি আলেম আলমারব বলে যে আখেরাত পরকাল আছে কিন্তু পরকাল আছে তার জন্য যে কিছু করতে হবে এই রকম কোনো কিছুই তার কর্মসূচি নেই কিছুই দেখা যাচ্ছে না তার জীবনে সব হ্যাঁ তো এই কাফের লোকেরা ধারণা করে যে আল্লাহ ইউব আসু যে তাদেরকে উঠানো হবে না এই থেকে গাফেল হয়ে রেছে একেবারে কোল হে না জানিয়ে দাও বালা অবশ্যই অবশ্যই উঠানো হবে পর রব্বী আমার রবের কসম আমার প্রতিপালক আল্লাহর শপথ করে বলছে লা তুব অবশ্যই অবশ্যই তোমাদের পুনরুত্থান হবে। সোম্মা লতন তারপর উঠিয়ে ছেড়ে দেওয়া হবে আবার পৃথিবীতে আল্লাহ ইয়াসির আর এটি আল্লাহর জন্য বড় সহজ একত্রিত আর পুনর্জীবিত করা কেয়ামতে হাজির করা আর হেসাব নিকাশ নেওয়া নিক্ষেপ করা ইত্যাদি ইত্যাদি সবকিছু আল্লাহর জন্য সহজ হামিল্লাহ ওয়াসুল ই সুতরাং তোমরা আল্লাহর প্রতি আসো বিশ্বাস করো তাঁর রাসুলকে বিশ্বাস করো নূরাজ না আর সেই জ্যোতিকে বিশ্বাস করো যা আমি অবতীর্ণ করেছি তাইলে এই কোরআনে আল্লাহাক আল কোরআনকে নূর বললেন তো কোরআনকেও তো নূর বলা হয়েছে তো কোরআনকে তো বললেন যে কোরআন নূরের তৈরি কোরআন বলছে আল্লাহর বাণী ওখানে কারো কোরআন নূরের তৈরি বলছেন না এই গুমরারা কিন্তু যখন নবীর কথা তখন নবী সম্পর্কে স্পষ্ট আমি মানুষ ছাড়ার কিছুই নই মিস তোমাদের মতই শুধু পার্থক্য ইউহাই এলে ইয়া পার্থক্য তোমাদের থেকে আমার যে আমার প্রতি ওয়াহি আছে শুধু আমি রাসুল্লাহ আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন কিন্তু তারপরেও বাসার মানুষ সেই নূরের প্রতি মাননি আসো কোরআনের প্রতি জামিন করেছে তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্মবর রাখেন আল্লাপাকরণের দিবসে দিন বি আর যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে আল্লাহর প্রতি বিশ্বাস করে ভালো কাজ করে তাহলে বোঝা গেল শুধু বিশ্বাসের দাবি করা আর জাতিতে মুসলিম হওয়া পরিত্রাণের জন্য যথেষ্ট নয় আল্লাহ সন্তুষ্টির জন্য যথেষ্ট না ইউকাফের আনহ সয়াত যে আল্লাহর প্রতি ইমান রেখে ভালো কাজ করবে তার গণহাগুলিকে আল্লাহ মোচন করে দেবেন ওয়াইদ খেল হু জান্নাত এবং এমন জান্নাতগুলিতে আল্লাহ তাকে দাখিল করবেন তার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত হবে খালে দিন আফিয়া সেখানে চিরকাল বসবাস করবি আবাদা চিরকাল সেখানে বসবাস করে কখনও জান্নাত থেকে আল্লাহ বের করে দেবেন না জাহালিকাল ফৌজুল আজিম এটি হচ্ছে বড় সাফল্য এটি হচ্ছে মহা সাফল্য আমি মোহাম্মদুজান আপনারা দেখছেন বাংলা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 शाहिदुल्ला खान मदनी, डॉक्टर हाफिज मदन डी एम्लाजफ्बर बिन मुझवर बिन जहांगीर इस्लामेर महसिन जहांगीराम दायित्व देखिदा ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা সুরায় এই সুরার আয়াত নম্বর দশে আল্লাহা মাসির আল্লাপাকের এর আগের আয়াতে জান্নাতিদের নিয়ামতের কথা জান্নাতের কথা উল্লেখ করলেন তারা ইমানদার সৎকর্মশীল ছিল সেই জন্য তাদের জন্য জান্নাত রয়েছে আল্লাপের পক্ষ থেকে এটা হচ্ছে মহা সাফল্য পক্ষান্তরে কাফেরদের কথা এটা হচ্ছে আল্লাপাকে নীতিমালা যেখানে মমিনদের কথা বলেছেন সেখানে কাফেরদের কথা উল্লেখ করেছে। যেখানে আল্লাহ জান্নাতের কথা উল্লেখ করে সেখানে পাশাপাশি জাহ্নামের কথা উল্লেখ করেছে যাতে করে উৎসাহিত করা হয় যারা সৎকর্মশীল তাদেরকে যে তোমাদের জন্য এই রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আর তার সাথে সাথে ভীতি প্রদর্শন হয় যে তোমাদের মধ্য থেকেও কেউ যদি আবার ওই কাফেরদের রাস্তা নেই মুশরেকদের রাস্তা নেই কাফেরও নামাজ পড়ে না মুশরেক নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না তাহলে ওদের রাস্তায় নিলে জন্মসূত্রে আল্লাপাকে এত বড় নিয়ামত পেয়ে ইমান পেলে ইসলাম পেলে সলাদ পেলে হেজাব পেলে বাপ মা সকলে মুসলমান গোটা বংশ মুসলমান আল্লাহ পাকে এত সহজ নিয়ামত দিয়েছেন একটা ছেলে কেউ বেরিয়ে আসুক তো অমুসলিম পরিবার থেকে কত তার জন্য দুনিয়ায় চলা সংকটময় হবে বিশেষ করে যেখানে সংখ্যা সংখ্যালঘু তাহলে আল্লাপাকে এই নিয়ামতের যথাযোগ্য মর্যাদা দিতে হবে নিয়ামতের কদর করতে হবে যদি না করেন তাহলে কাফেরদের রাস্তা নিলেন যারা কুফুরি করবি ও কাো আয়াতে না আর আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করবি বা অমান্য করবি আল্লাপা কত আয়াতে সলাতের কথা বলেছেন একশোর বেশি আয়াত রয়েছে আমাদের দেশে যেটা প্রসিদ্ধ রয়েছে এইভাবে তাহলে আল্লাহ একবার বললেই তো ফরজ হয়ে যায় তুই এতবার বললেন তা আপনি কি সত্য মনে করেন বেনামাজি যদি আয়াত আল্লাহকে সত্য মনে করবেন তাহলে আপনার আমল কেন নেই উল্লায় কাজ খাবুন এরা হচ্ছে জাহান নামের অধিবাসী খালেদিন আফিহাস এখানে চিরকাল থাকবে আর কত না জঘন্য হবে প্রত্যাবর্তন স্থল মাঈদিন এখানে বিপদ আপদ সম্পর্কে বলছেন যে পৃথিবীতে যে কোনো বিপদ আপদ আসি যে কোনো মানুষের ওপর সেটা আল্লাহর অনুমতি ছাড়া আসে না আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া আসে না এতে রহস্য রয়েছে আপনি যে কষ্টে পড়েছেন এতে হয়তো রহস্য রয়েছে আপনি জানেন না আল্লাহাক রব্বুল্লা আলমের পক্ষ থেকে যা কিছু হয় তার অনুমতি ক্রমে হয় আল্লাহর অনুমতি যদি না না আল্লাহ অনুমতি ছাড়াই সব মানুষ যখন আল্লাহর অনুমতি ছাড়াই ওর উপর বালা মসিবত এসেছে তাহলে কি আল্লাহ নেই আর কি আল্লাহ নাই অবশ্যই আল্লাহর নিয়ন্ত্রণে সুতরাং আল্লাহাকের ইচ্ছাতে হয়েছে কিন্তু তাতে কল্যাণ রয়েছে আশা আন্তরা হুসেন্লা কুম হয়তো অপ্রীতিকর তোমার জন্য এটা কিন্তু তাতে তোমার জন্য কল্যাণ রয়েছে এই আয়াত দ্বারা তকদির প্রমাণিত হয় যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সব কিছু সুপরিমিত করেছেন নির্ধারিত করেছেন আর সেই মোতাবেক হচ্ছে এটা আল্লাহ পাকের ফয়েসালা কাদাওয়াল কাদারদের বিশ্বাস যেটা ইমানের ষষ্ঠ স্তম্ভ অমাইম এম বিল্লা আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ইহা দেখলবাহ যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ তার হৃদয়কে সৎ পথে পরিচালিত করেন তার অন্তরকে হেদায়ত করেন অন্তর যদি ফিরে যায় তাহলে সব কিছু ফিরে যাবে গোটা বডি ফিরে যাবে আর অন্তরেই যদি ইমানের দিকে না ফিরে আখেরাতের দিকে না ফিরে জান্নাতের দিকে না ফিরে যদি নামাজের দিকে না ফিরে তাহলে বল প্রয়োগ করে আর কতদিন আপনাকে ভালো মানুষ করা যেতে পারে চাপ সৃষ্টি করে বা শাস্তি দিয়ে কী করে আপনার সংশোধন হইতে পারে এই জন্য অন্তর ফিরাতে কারো অন্তরে যদি ইমান ইসলাম না থাকে তাহলে সেই ব্যক্তি মনে ফেক যদিও সে উচ্চারণ করে লাহ ইহি ইহা আল্লাহ হবে কুল্ল শাহীন আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যজ্ঞানী ও আতিহী র করো রাসুলের আনুগত্য করো আল্লাহকেও মানো আরও মানার ক্ষেত্রে আল্লাহ পাককে মানতে হবে আরেত্রে এটা নেই যে আমাদের তরিকায় আছে কি আমাদের মজাহের আলেমরা বলছে কি বলছেন আমাদের ফেকার কিতাব আছে কি না সমুক ফিকার মাসলা বলেন ফিকা মোতাবেক আপনাকে ফটো দিতে হবে না কোরআন হাদিস মোতাবেক আল্লাহর আনুগত্য বিনা কোনো শর্ত মানার জন্য কারো কাছে পাশ করানো লাগবে না রাসুলের কথা যদি শর্ত সাপেক্ষ মানেন যে হ্যাঁ আমাদের যদি ফেকার ফেকারের থাকে তরিকা থাকে তাহলে আপনি শর্ত লাগিয়ে দিলেন যে কথা পীর সাহেবের কাছে পাশ করাইতে হবে না এমাম সাহেবের কাছে পাশ করাইতে হবে এটা তো একেবারে উল্টো কথা সাধারণ মানুষও বুঝতে পারছেন যে এটা চরম অপরাধ যে বড় মানুষের কথা ছোট তার কর্মচারীর কাছে পাশ করাইতে হয় না ছোট কর্মচারীর কথা বড়র কাছে পাশ করাই তা বসের কাছে পাশ করিতে হয় সুতরাং কোনো ইমামের কথা আলেমের কথা মুফতির কথা রাসুল্লাহের কাছ থেকে পাশ করাইতে হবে অর্থাৎ তার সনদ দলিল খুঁজতে হবে কোরআনে আছে কিনা রসুলের হাদিস আছে কিনা এই হচ্ছে রাসুলের আনুগত্য আর উলিল আমর আলেমদের আনুগত্য সরকার আনুগত্যর ক্ষেত্রে আল্লাহ শর্ত লাগিয়েছেন যদি আল্লাহ এবং রসুল আনুগত্যের আওতা ভুক্ত হয় উল্টো কথা বলে তাহলে মানা যাবে না ফাহিন তওয়াল্লাহম তারপরে তোমরা যদি বিমুখ হয়ে যাও ফিরে যাও আল্লাহ রসুল তাহলে আমার রসুলের দায়িত্ব তোমাদের জবরদস্তি ইমানের দিকে আসা নয় বরং সুস্পষ্টভাবে ভাবে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে রাসুলের দায়িত্ব আল্লাহ ইল্লাহ আল্লাহ সেই সত্তা যাঁর ছাড়া কোন সত্য মাহবুদ নেই সত্য উপার্শ্য নেই ও আল্লাহ ফালিয়াতে সুতরাং আল্লাহর প্রতি জাতি করে মমিন বিশ্বাসীর আস্থা ভরসা রাখে আস্থা ভরসা রাখা এ বাদাত অন্তরের এবাদাত যাতে করে আপনার দুনিয়ার ওপর আস্থা না থাকে আমার টাকা পয়সা যথেষ্ট আছে বড় ব্যবসা আছে আমার জমি জায়গা আছে অসুবিধে কি জমি জায়গা আছে আমার চাকরি আছে পারমানেন্ট চাকরি এগুলি হচ্ছে গাহরুল্লাহর ভরসা যেগুলি আমাদের অনেক নামাজি ভাইরা এইরকম করে থাকে আমার কাছে নেতৃত্ব আছে এখন আমরা পাওয়ারে আছি এগুলি গাহিরুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা এটা শির্ক অন্তরের শির্ক এই ক্ষেত্রে অনেকে মানে অচেতনভাবে শির করে থাকে আল্লাপর আস্থা হচ্ছে আল্লাহ যদি না আল্লাহ বিচারে ফেলে দিবে কখনো এমন কিছু হয়ে যাবে যে চাকরি ছুটি যাবে আপনার ব্যবসায়ী শেষ হয়ে যাবে জমি জায়গায় শেষ হয়ে যাবে সুতরাং আল্লাহর প্রতি আস্থা করতে হবে কর্ম করে কর্মহীন হয়ে নয় ওর নাম আবার তবাকল্লা দেখুন দেখুন আদু ওয়াল্লা আল্লাহাক তারপরে বলছেন যে হে ইমানদার মানুষেরা দেখো তোমাদের কতক স্ত্রীরা রয়েছে আর এইরকমই মহিলাদেরকে সম্বোধন করে তোমাদের কতক মহিলাদের স্বামীরা রয়েছে ওয়াউল্লা দেখুম এবং তোমাদের কতক ছেলে মেয়েরা রয়েছে আদু তোমাদের শত্রু তাহলে সব ছেলে শত্রু নয় সব স্ত্রী শত্রু নয় আর সব স্বামী শত্রু নয় কিন্তু অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে অনেক ছেলেমেয়েরা আছে যারা তোমাদের শত্রু সুতরাং আল্লাহ বলছেন ফাহারুহুম তাদের থেকে সাবধান দেখো তোমার ছেলের কারণে তোমার গোনা হয় না তো ছেলে হয়েছে সেই আবার হারাম খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া আর হারাম ব্যবসা শুরু করলে না তো যে খরচ বেড়ে গেছে সুতরাং আবার পারছি না সামলাইতে হালাব এখন হারাম খেতে হবে হ্যাঁ শত্রু আল্লাহ পাক বলছেন ওয়াইন তা আফু সুতরাং তোমরা যদি ক্ষমাসুলভ আচরণ করো অত সহ আর তোমরা যদি উপেক্ষা করো দোষ ত্রুটি অথা ফেরু আর তোমরা যদি মার্জনা করো তাহলে ছেলে মেয়েদের সাথে কখনও ভুলভ্রান্তি যদি হয় যে একবার হয়েছে বা দুইবার হয়েছে বড় ধরনের হয়নি মাফ করো স্ত্রীর ভুলভ্রান্তি হয়েছে কিন্তু একবার হয়েছে ছোটোখাটো হয়েছে ক্ষমাযোগ্য মাফ করো এই আচরণ করো ফাইন আল্লাহ গাফুর রহিম তাহলে আল্লাহ পাক জানো যে আল্লাহ বড় মার্জনাকারী আর বড়ো দয়াবান তিনিও তোমাকে মাফ করবেন এর নামা আমলকুম আউল্লাকু ফিতনা নিঃসন্দেহে তোমাদের ধন সম্পদা তোমাদের সন্তান সন্ততিরা পরীক্ষার কারণে এগুলি পরীক্ষা তাদের জন্য তুমি পরীক্ষায় ফেল করিও না আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করেন ছেলে মেয়ে মনে ছেলে যে না দুটো হয়ে গেছে তিনটে হয়ে গেছে আর নেবো না আবার পেটে বাচ্চা ছেলে আসলে পরীক্ষায় পড়ে গেলেন আর হয়তো খুনি হয়ে গেলেন আপনি আর সে অপর লোকের খুনি না আপনার নিজের ছেলে মেয়ের খুনি অ্যাবর্ষণ করিয়ে দিলেন বড় ফিতনা এরকম বিভিন্ন ফিতনা তাদের কারণে আপনি হারাম রোজগার শুরু করে দিলেন আপনি সারা জীবন ভালো মানুষ ছিলেন কিন্তু শেষ জীবনে আপনাকে হারাম খাওয়াচ্ছে একটি হাদিস আয়তের ব্যাখ্যা করে আমার তো কুমবে নির্দেশের ক্ষেত্রে যখন তোমাদেরকে কোনো কাজে নির্দেশ দেব আর সেটা ফরো অজিব না। তাহলে যথাসাধ্য সেটা পালন করো সন্ন্যত মুস্তাহাব কখনও সন্নত পড়তে পারলেন না যত শব্দ পালন করো তাহত পড়তে পারো যথাসব্দ পালন করো তাহযো না পড়ো না আর এই এইরকম হারামের ক্ষেত্রে যখন এসে নিষেধাজ্ঞার ক্ষেত্রে নবিসাল বলছেন যে ওয়াইজিনে বু আর যখন কোনো কিছু থেকে নিষেধ করব বারণ করব। তখন পুরো বেঁচে থাকো তাহলে বোঝা গেল যদি অপছন্দনীয় কাজ থেকেও নিষেধ করা হয় হ্যাঁ আপনার সুদের মতো হারাম লাগে না আপনার ব্যবচারের মতো হারাম লাগে না কিন্তু মিথ্যা কথা বলা তুলনামূলক হালকা লাগছে তাই না কি বাঁচবেন না সত্য কথা বলবেন এইখানে সাধ্য না আপনার সাধ্যে নাই সত্য কথা বলা অবশ্যই আছে তো এখানে কিন্তু যথাসাধ্য বলা হয়নি বাঁচার ক্ষেত্রে সমস্ত গুণা থেকে বাঁচতে হবে পাপ থেকে বাঁচতে হবে আর করার ক্ষেত্রে ফরোজ অজিব করেন ইতিবাচক আর তারপরে সন্ন্যত মোস্তাহাব যদি কখনো নাও পারেন সাধ্য আপনার সাধ্যে থাকলে করেন দান খায়রাতের ক্ষেত্রে আল্লাহর দিনের প্রচারের ক্ষেত্রে আপনি দিনে এক ঘন্টা সময় দিতে পারেন যথাসাধ্য কল্যাণ করা হবে আর যাকে তার মনের কৃপণতা থেকে সংকীর্ণতা থেকে রক্ষা করা হলো বা যারাকে রক্ষা করা হলো তারাই হচ্ছে সফল ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা তোমরা যদি আল্লাহ পাককে উত্তম ঋণ দাও ইদা ইফুলক আল্লাপ সেটাকে বহু গুণ করবেন ওয়াকফিউল্লাহম তোমাদের গনাহা মাফ করে দেবেন আল্লাহ হুসাকর হালিম এবং আল্লাহ পাক মর্যাদা দানকারী বান্দার কাজের আমলের ইমানের এবং তিনি সহনশীল আল্লাপাক উত্তম ঋণের কথা উত্তম ঋণ হচ্ছে দান খায়রাত করা অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো দিনী ভাইকে কোনো ধার্মিক লোককে কোন আল্লাভীর মানুষকে যে আমানতে খেয়ানত করবে না খেলফি করবে না এইরকম লোক বুঝে তাদের উপকার করা সেটা সামিল সেই আল্লাহ পাকবুল আলমিন হচ্ছেন অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল আজিজুল হাকিম তিনি মহাপরাক্রান্ত আর তিনি মহাবিজ্ঞানী এখানে আমাদের সুরে তগের তাফসির শেষ আল্লাহ পাক ভুলভ্রান্তি করে দেন আল্লাহ পাক আর পরকালকে যেন ভালো করেন আল্লাহ যেন বিপদ করে দেন আল্লাহ আজাব যেন দূর করে দেন ও সালা মোহাম্মদ ওসহাই